আনাস ইবনু মালিক রদেলাউ তালাহন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন আমি দীর্ঘ করার ইচ্ছা নিয়ে সালাত শুরু করি কিন্তু পরে শিশুর কান্না শুনে আমার সালাত সংক্ষেপ করে ফেলি কেননা শিশু কাঁদলে মায়ের মন যে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে তা আমি জানি